হুসাইফা রদিয়া তালা হতে বর্ণিত তিনি বলেন একদা আমরা উমর ওয়াদ আনহু এর নিকট উপবিষ্ট ছিলাম তখন তিনি বললেন ফিতনা ফাসাদ সম্পর্কে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম এর বক্তব্য তোমাদের মধ্যে কে মনে রেখেছ হুসাইফা রদিল তালাহ আনহা বললেন যেমনভাবে তিনি বলেছিলেন হুবহু তেমনি আমি মনে রেখেছি উমর ওয়াদিল তাল্লাহ আনহু বললেন আল্লাহ রসুল সাল্লাই্লাম এর বাণী মনে রাখার ব্যাপারে তুমি খুব দৃঢ়তার পরিচয় দিচ্ছ আমি বললাম রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন মানুষ নিজের পরিবার পরিজন ধন সন্তান সন্ততি পাড়া প্রতিবেশীর ব্যাপারে যে ফিতনায় পতিত হয় সালাদ সিয়াম, সাদগাহ ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ তা দূরীভূত করে দেয় উমর ওয়াদিল্লাহ তাল্লাহ আনহ বললেন তা আমার উদ্দেশ্য নয় বরং আমি সেই ফিতনার কথা বলছি যা সমুদ্র তরঙ্গের ন্যায় ভয়াল হবে হুজাইফা রুয়াদ তাল্লাহ আনহা বললেন হে আমিরুল মুমিনিন সে ব্যাপারে আপনার ভয়ের কোনো কারণ নেই কেননা আপনার ও শেফিতার মাঝখানে একটি বন্ধ দরজা রয়েছে উমর ওয়াদিল্লা তালাহ আনহু জিজ্ঞেস করলেন সে দরজাটি ভেঙে ফেলা হবে না খুলে দেওয়া হবে হুজাইফা রিল্লাহ আনহা বললেন ভেঙে ফেলা হবে উমর ওয়াদ তালা আনহু বললেন তাহলে তো আর কোনো দিন তা বন্ধ করা যাবে না হুজাইফা রয়াদিল্লা তালা আনহা এর ছাত্র শাকিক রহমতুল্লা আলাহি বলেন আমরা জিজ্ঞেস করলাম উমর রয়াদিলতলা আনহু কী সে দরজাদার সম্বন্ধে জানতেন হুজাইফা রুয়াদাল আনহা বললেন হ্যাঁ দিনের পূর্বে রাতের আগমন যেমন সুনিশ্চিত তেমনি নিশ্চিতভাবে তিনি জানতেন কেননা আমি তার কাছে এমন একটি হাদিস বর্ণনা করেছি যা মোটেও ত্রুটিযুক্ত নয় দরজাটি কি এ বিষয়ে হুজাইফা রুয়াদিলতালা আনহা এর নিকট জানতে আমরা ভয় পাচ্ছিলাম তাই আমরা মাসরুক কে বললাম এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন তিনি বললেন দরজাটি উমর রুয়াদিলতালা আনহু নিজেই